মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমদুল্লা ওবরকত আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাত ও আল আলহি ওহি আজমাইন নিস বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি অনুষ্ঠানে মৃত্যুহীন জীবনের সন্ধানে এমন একটি জীবন চাই যে জীবন অনন্ত অসীম যে জীবনের আনন্দ অপরিসীম সে ধরনের একটি জীবনের জন্যই কোরআন হয়েছে প্রত্যেকটি আয়াত আমাদের জন্য আমাদের অনন্ত জীবনের একটি সামগ্রী অতএব কোরআন না পড়ে কোনো বিকল্প নেই যদি আপনি চিরস্থায়ী জীবন পেতে চান অনন্ত সুখের জিন্দিগি যদি আপনি লাভ করতে চান কোরআনিক বিস্ময়কর কাল জয়ী চিরস্থায়ী মূলনীতি সমূহের একটি মূলনীতি আজকে নিয়ে আসব। কোরআনে করিমের পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতের ১৮ নম্বর আয়াত থেকে এই মূলনীতিটি আমাদের প্রত্যেকের জন্যই অপরিহার্য এটি একটি ব্যক্তিগত আত্মশুদ্ধির মূলনীতি আপনি কি নিজেকে বিশুদ্ধ করতে চান যত আবর্জনা আছে মনের মাঝে সেসব আবর্জনা থেকে মনকে পরিচ্ছন্ন করতে হবে মানুষ নবী সাল্লাহাম যেমনটি বলেছেন মানুষ তো খনি সোনার উপার খনির মতো খনি দ্রব্য সমূহকে খনি থেকে তুলে এনে পরিষ্কার করতে হয় পরিশুদ্ধ করতে হয় অনেক আবর্জনা সেটার সাথে মিশে থাকে সেগুলো থেকে পরিচ্ছন্ন না করলে সে খনিজ দ্রব্য ব্যবহার করা যায় না মানুষও তো খনির মতোই মানুষের মধ্যে বহু আবর্জনা আল্লাহ দিয়েছেন কেন দিয়েছেন সেটা সে ডাস্ট সে আবর্জনারও কিছু কাজ আছে এই জন্য সেটার দ্বারা আল্লাহ মানুষকে পরীক্ষাও করেন প্রয়োজনে সেগুলো আবার কোন। ক্ষতিকর জিনিস দমনের জন্য প্রয়োজন হয় তবে স্বাভাবিকভাবে সেগুলো ব্যবহার করা যায় না মানুষের মনের মধ্যে এ ধরনের অনেক কিছু আছে সেগুলোকে পরিশুদ্ধ করে একটি স্বাভাবিক পবিত্র জীবন লাভ করতে হয় সেই মূলনীতিটি কোরআনের বহু আয়াতে এসেছে আমরা নিয়েছি সোরা ফাঁতের আঠারো নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন ওমা এত যে পরিশুদ্ধ হলো পবিত্র হল নিজেকে আবর্জনা থেকে এবং অন্যায় অনাছাদ থেকে পরিশুদ্ধ করল ফ ইনামা এতাক্ষিনপসি সে তো পরিশুদ্ধ হলো নিজের জন্যই এটি তার জীবনে কাজে লাগবে অন্যের আগে সে নিজেই উপকৃত হবে তার এই পরিশুদ্ধি দিয়ে এটি কোরআনে হাকিমের একটি অত্যন্ত মহান মূল মানুষের জীবনে যার প্রভাব সুবিশাল মানুষের ভিতরে একটি অন্তর আছে সহি মুসলিম বর্ণিত হালাল হারামের হাদি সেন অভিজিৎ বলেছেন আলাগ জেনে রাখো শরীরের মধ্যে এক টুকরো গোস্তপিণ্ড আছে এ যা সলু হাত সলু হাল জাসাদুকুল্লো সেই গোস্তপিণ্ড যদি ভালো হয়ে যায় পুরো দেহ ভালো হয়ে যাবে ওই যে ফাঁসাদাল ফাঁসাদাল জাসাদু করল সেটি যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো দেহ নষ্ট হয়ে যাবে নীতিহীন হয়ে যাবে দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে বিশুদ্ধ হতে হবে নিজের প্রয়োজনেই বিশুদ্ধ না হলে আমাদের জীবন পাপ কঙ্কিরতায় হবে আমরা আল্লাহর কাছে সন্তুষ্টি পাব না প্রিয় ভাই বোনেরা ওমান তাজাক্কা এই তাজাক্কা শব্দটি আরবি শব্দ জাকাত থেকে উৎপন্ন হয়েছে জাকাত শব্দের দুটো অর্থ একটা হল পবিত্রকরণ পরিচ্ছন্নকরণ যেমন ইয়াহিয়া আলাহ সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন ও জাকেন ওখ্যান তাকে আমি জ্যাকাত অর্থাৎ পবিত্রতা দিয়েছি আর সে ছিল মত্তা আল্লাহ তার অন্তরকে পবিত্র করেছেন এটা হলো ভিতরের পবিত্রতা যেমন বলা হয় জ্যাক্কাই তো সব আমি কাপড় পবিত্র করেছি আবর্জনা থেকে খারাপ যা কিছু আছে অহংকার এটি একটি আবর্জনা অন্তরে থাকে হিংসা এটা একটা আবর্জনা অন্তরে থাকে গজব বা ক্রোধ এটা একটা ময়লা আবর্জনা এটা অন্তরে থাকে কুয়েতে সাহওয়া নিয়ে মানুষের ভোগের প্রতি আকাঙ্ক্ষা কামভাব এটা এগুলো ভিতরে থাকে এগুলো যদি মিসগাইড করা হয় তাহলে এগুলো আবর্জনা এগুলোকেও ব্যবহার করার একটা ক্ষেত্র আছে সেগুলো অনেক নিয়মে ব্যবহার করা গেলে সে পরিশুদ্ধ হবে যেমন সাপের বিষ একভাবে যদি শরীরে ঢুকে মানুষ মারা যাবে সাপের দংশনের মাধ্যমে সে বিষটাই যদি আবার মেডিকেল সায়েন্স ইউজ করে অনেক ভয়ঙ্কর রোগ চিকিৎসা করে দেবে আল্লাতলা মানুষের মধ্যে এই জিনিসগুলো রেখেছেন এর পিছনে হ্যাকমা আছে কিন্তু সেগুলোকে যত্রতত্র ব্যবহার করা যাবে না সেগুলোকে পরিশুদ্ধ করতে হবে परिशुद्ध करते हैं कि दिए इमान दिए सलाद दिए जकत दिए सियामर मे हजर मध्यमे जावतियों सब सुंदर आखलाक चरित्रे माध्यम आल्ला जे की तेजीहर माध्यम ए मत बंदीगर माध्यम तो हे डेकत्त शुरू कर मध्यमे निजे नफ्स के सज्जित करते एकदि के मंदगल आगू साफ़ करतेगुलू साफ कर ভালোগুলো সেখানে দিয়ে দিতে হবে যেমন একটা ফলক সেখানে যত আবর্জনা আছে সেটা আগে সাফ করতে হয় সাফ করে তারপরে যে রঙ আপনি দিতে চান সেই রংটা সেখানে দিতে হয় জাকাতের মধ্যে দুটো দিক থাকে একটা হলো যে আবর্জনাগুলো আছে মানুষের মনের ভিতরে হিংসা বিদ্বেষ ক্রোধ কাম ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে নফকে মনকে পরিশুদ্ধ করে সেখানে তার বিপরীত ভালো জিনিসগুলো দিয়ে দিতে হবে কিবির অহংকারের জায়গায় দিতে হবে বিনয় কুফরের জায়গায় দিতে হবে ইমান শির্কের জায়গায় নিয়ে আসতে হবে তাহিদেকত্বাদ রাগের জায়গায় নিয়ে আসতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করে রাগ দমন করে সফর করার যোগ্যতা অর্জন করা এভাবেই নিজেকে বাইরের এবং ভেতরের সমূহ থেকে পরিশুদ্ধ করার নাম হল জাকা এটাকে আরবিতে আরেকটি ভাবে বলা হয় আর তাকলিয়া ও তাহলে তাকলিয়া মানে খালি করা নিজেকে খালি করা মন্দ থেকে খালি করা আর তাহলিয়া মানে হলো ভালো দিয়ে নিজেকে সজ্জিত করা একটি মরুভূমি পড়ে আছে সেখানে কিছুই নেই কোন রূপ নেই সৌন্দর্য নেই আকর্ষণ নেই কিন্তু যদি সেখানে আপনি বাগ বাগান লাগিয়ে দেন পানি সেচের মাধ্যমে দেখবেন যে সেটা এক বিশাল আকর্ষণীয় হয়ে উঠবে ঠিক মানুষ এরকম জমিনের মতো মানুষকে সাজাতে হয় সজ্জিত করতে হয় মাকারেমে আখলাখ সুন্দর চরিত্র দিয়ে সুন্দর সব কর্ম দিয়ে নিজেকে সাজিয়ে নিলে আল্লাহর কাছে সে তখন পছন্দ নিয়ে বন্দায় পরিণত হয় এজন্য মুমিনের কাছে আল্লাহ দাবি হলো যত রকমের দোষ আছে এগুলো থেকে তুমি পবিত্র হবো যেমন লৌকিকতা আমরা আগেও বলেছি অহংকার মিথ্যা ধোকা ষড়যন্ত্র মুনাফেকে যা আছে এসব জিনিস থেকে নিজেকে পবিত্র করতে হবে কোরআানে হাকিমে বারবার সে তাগিদ এসেছে ইনশাল্লাহ আমরা আয়াতগুলো নিয়ে আসবো এসব আবর্জনা থেকে নিজেকে পরিচ্ছন্ন করার পর সুন্দর চরিত্র সত্যতা এখলাস বিনয় এবং মানুষের সাথে কোমল আচরণ মানুষের কল্যাণ কামনা হিংসা বিদ্বেষ থেকে মনকে পরিচ্ছন্ন রাখা अनैतिकता निजे विशुद्ध रखा येगुल आपदर करो मानसे परिणत कर जीवने नहीं आसा इटा के बला है तस्कियत नफस देखने हकीिमे कि नफ्सर कथा बोला तस्कियत नफ्स बांगलातेस्कृति बोली निजे के संस्कृतिबाना अर्थात परिशद करा, अर्था करा। जाप अन्ाय দুর্নীতি সব কিছু থেকে যিনি পরিচ্ছন্ন হবেন তিনি মোসাক্কাপ বা কালচার হলেন সংস্কৃতিবান হলেন এটাই আসলে পাপের মধ্যে কোনো সংস্কৃতি নেই একজন পাপ করছে এটা কোনো সংস্কৃতি হতে পারে না সংস্কৃতি হতে হলে সেটা পূর্ণ হতে হয় সেটা ভালো হতে হয় যেটা মানুষকে পবিত্র করবে মানুষের মনের মধ্যে পবিত্র তার ভাব যে কাজের দ্বারায় আসবে সেটা হবে সংস্কৃতি যেটা আবর্জনা আমার জামাকে ধুলি বালি ময়লায় আবর্জনায় একেবারে কুৎসিত করে দিল এটা কি সংস্কৃতি পাপ কিভাবে সংস্কৃতি হয় খুললে তার অন্তরে একটা কালো দাগ পরে যায় কালো দাগ তো সংস্কৃতি হতে পারে না যেটা আপনাকে কুৎসিত করবে কদর্য করবে বিশ্রী করবে সেটা কখনো সংস্কৃতি হতে পারে না আজকাল মানুষ পাপ কাজকে সংস্কৃতি মনে করে তার মন মানসিকতাকে একেবারে কালো বানিয়ে দিচ্ছে অন্ধকার আচ্ছন্ন করে দিচ্ছে সেটাকে মানুষ সংস্কৃতি ভাবে এটা কখনো সংস্কৃতি নয় আল্লাহ বলেছেন আলায় বলেছেন যে ব্যক্তি পবিত্রতা অর্জন করেছে এবং তার রবের নাম নিয়ে সালাত আদায় করেছে সে কামিয়াব হয়েছে সফলও কাম হয়েছে সুরার আলার চোদ্দ পনেরো নম্বর আয়াতে এখানে পরিশুদ্ধ ব্যক্তিকে কালচার ব্যক্তিকে কোরআনিক কালচারে যিনি কালছার কোরআনিক সংস্কৃতিতে যিনি সংস্কৃতি বান যেখানে কোনো পঙ্কিলতা নেই আপনি দেখুন আজকে আমাদের শিল্প কলার জগতে যতসব সব অন্যায় অনাচারকে বলা হচ্ছে সংস্কৃতি এটা সংস্কৃতি নয় এগুলি জাহিলিয়ার এগুলো নোংরামো এগুলোর দ্বারা সমাজে ধর্ষণ নারী নির্যাতন ইফটিজিং ভায়োলেন্স খুন খারাপি ডাকাতি মানহানি বীর প্রস্তাব করতে গিয়ে শাশুড়িকে খুন শ্বশুরকে খুন মেয়েকে না পেয়ে মেয়েকে খুন এগুলো কি সংস্কৃতি এগুলি সারা পৃথিবীতে সর্বকালেই এগুলিকে বলা হয় দুর্নীতি নৈতিক অবক্ষয় অপসংস্কৃতি এগুলো কখনো সংস্কৃতি হতে পারে না प्रिय भाई बोनरा इशाल्ला एक बिती नि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 যা দেখুন ইসলামে সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে তারাই হল এদ্রাপ্তর মহসেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো छंद करें देख मर्दा शनिवार प्रत साढ़े दस टे पुन सम्प्रचार सकाल नीस टी सहस लगे आपनी जा विश्वास करें तर पक्षे कथा बोलते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 দেখুন প্রশ্ন করার সাহস করুন আজকের জীবন ঘনিষ্ঠ করা অনেক বিধান কেউ যদি নিজেকে পরিশুদ্ধ করে তাহলে নিজের জন্যই নিজেকে সে পরিশুদ্ধ করলো আল্লাহ বলেছেন ফসল্লা আল বলেছেন যে ব্যক্তি পবিত্রতা অর্জন করেছে এবং তার রবের নাম নিয়ে সালাত আদায় করেছে সে কামিয়াব হয়েছে সফলও কাম হয়েছে সুরাল আলার চোদ্দ পনেরো নম্বর আয়াতে এখানে পরিশুদ্ধ ব্যক্তিকে কালচার ব্যক্তিকে কোরআনিক কালচারে যিনি কালচার কোরআনিক সংস্কৃতিতে যিনি সংস্কৃতিবান যেখানে কোনো পঙ্কিলতা নেই আপনি দেখুন আজকে আমাদের শিল্প কলার জগতে যত সব অন্যায় অনাচারকে বলা হচ্ছে সংস্কৃতি এটা সংস্কৃতি নয় এগুলি জাহিলিয়ত এগুলো নৌগ্রাম এগুলো দ্বারা সমাজে ধর্ষণ নারী নির্যাতন ইফটিজিং ভায়োলেন্স খুন খারাপি ডাকাতি মানহানি বীর প্রস্তাব করতে গিয়ে শাশুড়িকে খুন শ্বশুরকে খুন মেয়েকে না পেয়ে মেয়েকে খুন এগুলো কি সংস্কৃতি এগুলি সারা পৃথিবীতে সর্বকালেই এগুলিকে বলা হয় দুর্নীতি নৈতিক অবক্ষয় অপসংস্কৃতি দশ নম্বর আয়তাল্লাহ বলেছেন কদ কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এখানে আল্লাহ নিয়ে এসছেন এগারোটি কথম করে তারপরে বলেছেন যে এগারোটি সৃষ্টির কসম করে বলছি ওই ব্যক্তি জান্নাত পাবে সাকসেসফুল হবে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করবে যেই পরিশুদ্ধিকরণ ইমান থেকে তাহিদ থেকে শুরু করে একেবারে ব্যক্তি জীবনের খুঁটিনাটি বিষয় পর্যন্ত যেসব আত্মশুদ্ধির বিষয় ক্রণে বর্ণনা করা হয়েছে এগুলোর দ্বারা যে নিজেকে পরিশুদ্ধ করবে সে সফল কাম হবে এগারোটি কসম করেছেন ওসম সি অদহাহা কসম সূর্যের অদহাহা কসম সূর্যের কিরণের অলকম আর ইজা তালাহা তিন নম্বর কসম চাঁদের যখন চাঁদ সূর্যের পিছিয়ে পিছে আসে চার নম্বর অনাহা আরি ইজায় জল্লাহা দিনের কসম দিন যখন সূর্যকে আলোকিত দেখায় পাঁচ নম্বর কসম ও ইজায় অবশাহা রাতের কসম রাত যখন সূর্যকে ঢেকে দেয় দুনিয়াকে ঢেকে দেয় ছয় নম্বর কসম ওসম আকাশের সাত নম্বর কসম ওমা বানাহা সেই মহান সত্তার যিনি আকাশকে সৃষ্টি করেছেন আট নম্বর কসম অল অরদি পৃথিবীর নয় নম্বর কসম ওমা তহাহা সেই মহান সত্তার কসম যিনি পৃথিবীকে বিস্তীর্ণ করেছেন তারপর ১০ নম্বর কসম অনসেন মানুষের কসম আল্লাহ তার যে কোনো সৃষ্টির কসম খেতে পারে মানুষের জন্য সেটা অবৈধ মানুষ শুধু আল্লাহর কসম করতে হবে আল্লাহ জন্য সবই বৈধ তাহলে মানুষের কসম নফসের কসম ওমা সাহা সেই মহান সষ্টা আছে মহান সত্তার কসম যিনি মানুষকে ভারসাম্য করে সৃষ্টি করেছে আল কোরআনে কোনো বিষয় বলতে এতগুলো কসম আল্লা করেননি কত বড় গুরুত্বপূর্ণ বিষয়টি কসম করে তারপরে আল্লাহ বলেছেন কদ সফল হয়েছে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে অন্যায় থেকে মিথ্যা থেকে লৌকিকতা থেকে শির থেকে হিংসা থেকে বিদ্বেষ থেকে এবং অহংকার থেকে যত রকমের পাপাচার আছে এগুলো থেকে যে নিজেকে বিশুদ্ধ করেছে কালচার করেছে সংস্কৃতিবান করেছে রুচিশীল করেছে তার জীবনে কোনো ব্যবচার নাই ব্যবিচার কি একটা সংস্কৃতি এটা সে আদিম মহাপাপ, জাহিরি যুগের মহাপাপ বাদ্য বাজনা নাচ ড্যান্স এগুলো কোন সংস্কৃতি এগুলো আদিম যুগের মহাপাপ মানুষের জবনকে উসকে দিয়ে মানুষকে জিনা ব্যবিচারে লিপ্ত করে মানুষের মানব বংশকে কলঙ্কিত অপবিত্র করে বংশের পর বংশ যে কর্মের পাপের বোঝা ব্যাধির বোঝা বহন করে সেটা কি কোনো সংস্কৃতি তারে তো খুন খারাপই সংস্কৃতি হয়ে যাবে খুন খারাপই কোনো সংস্কৃতি কারো ক্ষতি করা কোনো সংস্কৃতি না সেগুলো মহাপ জন্যই এগারোটি কসম শেষে আল্লাহ বলেছেন কদ আফল হ্যাঁ ওই ব্যক্তি যে নিজেকে বিশুদ্ধ করলো আনিক মূলনীতির আলোকে জীবন করে নিজেকে ভালো মানুষ বানালো তার চরিত্র সুন্দর সে খুনি নয় খুনি হলো না সে ব্যবচারী হলো না সে ধর্ষক হলো না সে চর্যবৃত্তি করে না সে ডাকাত নয় সে একজন ভালো মানুষ সার্বিকভাবে আল্লাহর কোনো অধিকার হরণ করে না সৃষ্টির কোনো অধিকার নষ্ট করে না ভেতরে বাইরে যে সে ভালো মানুষ ইমান থেকে শুরু করে সব ধরনের সৎকর্ম তার জীবনে আছে একদিকে মন্দ থেকে নিজেকে সাফসুতরা করে নিল অপর দিকে যত ভালো আছে সব কিছু দিয়ে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিল আল্লাহ আকবার। এই কাজটি যে করতে পারলো সে সফল হয়ে গেল সফলতা কাকে বলে যে জিনিস পেয়ে গেলে আপনার আর কোনো মৃত্যু নেই ব্যাধি নেই কোনো দুঃখ নেই বেদনা নেই কষ্ট নেই এটা দুনিয়াতে পুরোপুরি সফলতা সম্ভব নয় এটার জন্য আখেরাতে যেতে হবে যান আপনি খুব সাকসেসফুল মানুষ হলেন আপনি প্রেসিডেন্ট হলেন আপনি মন্ত্রী হলেন আপনি প্রধানমন্ত্রী হলেন আপনি শিল্পপতি হলেন অনেক বড় শিক্ষিত ডিগ্রি নিয়ে আসলেন রাত্রে ঘুমালেন মশারি ছাড়া মশায় কামড়িয়ে আপনার একেবারে সারা শরীর ঝাঁঝরা করে ফেলল কি সাকসেসফুল হলেন যে মশার কামড় থেকে নিজে বাঁচতে পারলেন না খুব ভালো করে খেলেন একেবারে সাকসেসফুল হয়ে এসে খুশির ছোটে এমন খাওয়া খেলেন খেয়ে শেষ পর্যন্ত সকালে ডায়রিয়া হয়ে গেল কি সাকসেসফুল হলেন যে যে সাকসেসফুল হওয়ার পরে ডায়রিয়া পেয়ে যায় খুব সাকসেসফুল লাইফ কোনো কিছুর অভাব নেই ডায়াবেটিস হয়ে গেল হাই প্রেশার হয়ে গেল কী সে সাকসেসফুল হলেন দুনিয়াতে কমপ্লিট সাকসেসফুল হবেন না যে দুনিয়াতে চোর আছে ডাকাত আছে রোগ ব্যাধি আছে ব্যাকটেরিয়া আছে রোগ জীবাণু আছে যে পৃথিবীতে কত সমস্যা এখানে তো ফুলা সাকসেসফুল হতে হলে কোনো ব্যথা নেই কোনো যন্ত্রণা নেই একটা কটু কথাও যেখানে আপনাকে কেউ শোনাবে না ইনসালাম কাপড়টাও ময়লা হবে না আপনি কি সাকসেসফুল হলেন যে কাপড়টা সুন্দর কাপড় একেবারে কেতা দুরস্ত কাপড় পরে টাউনে বন্দরে একটু ঘুরে আসলেন দেখলেন যে সব ময়লা হয়ে গেছে কেমন সাকসেসফুল লাইফ মহিলা আছে যেখানে এখানে কমপ্লিট সাকসেসফুল হবেন না যান না তো যান অনন্তকাল শত কোটি বছর এক পোশাকে থাকবেন কোনো ময়লা নেই কোনো সর্দি নেই কোনো কাশি নেই কমন কোনো রোগবাদি আসবে না ওলাইয়া বলুন কোন পেশাবের প্রয়োজন হবে না কালচার করলো কোরআকাল সংস্কৃতি বান করলো কোরআনিক সংস্কৃতিতে করলো তাহলে সে সফল হয়ে গেল। ইমান হলো শ্রেষ্ঠতম সংস্কৃতি शेषतम संस्कृति सलााते दाड़ी चे सं कि परिशुध मन दुनिया एक नजरों को दिक दिना क्यों हाथ जोड़े आल्लर सा কাদামাটির দুনিয়ার কোনো আবিলতা কোন কলঙ্কুয়ার জীবনে নেই এমন এক মুহূর্ত কত সুন্দর সংস্কৃতি তিনি পেয়েছেন প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আজকে এখানে সমাপ্ত করলাম আল্লাহ সংস্কৃতিতে সংস্কৃতি বান হওয়ার তফিক দান করুন কোরআনের বাইরে সবকিছুই আবর্জনা অপসংস্কৃতি সেগুলো থেকেই তো পবিত্র হয়ে আমাকে সংস্কৃতি বান হতে হবে আল্লাহ তালা আমাদের তফিক দান করুন সুহানকুল্লহামদিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وطوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته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 সম্পদকে পবিত্র করার একটা সোনাল সুযোগ যা সন্তুষ্ট করবে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন অর্থ এক পারেন ব্যাঙ্ক জি বি বাহান্ন এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড করুন তিনাল হার একমাত্র আল্লাহ পাক করতে পারেন তোমাদের জন্য मृत जीबेर अवैध तुम्हरा हेदायतर पथे थको पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह रही पूर्व पश्चिम मालिक देख इन श्रेष्ठत कलर साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांग से पीस टी